রাফি ইবনু খাদিজ রদালতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লা সাল্লামের সঙ্গে মাগরিবের সালাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে আমাদের কেউ তীর নিক্ষেপ করলে নিক্ষিপ্ত তীর পড়ার জায়গা দেখতে পেত